কাহাবিবনু মালিক রদিল্লা তাল্ল হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল আমি আমার তাওবা হিসাবে আমি আমার যাবতীয় মাল আল্লাহ ও আল্লাহ রসুলের উদ্দেশ্যে সাদ্ষা করে মুক্ত হতে চাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন কিছু মাল নিজের জন্য রেখে দাও তা তোমার জন্য উত্তম আমি বললাম তাহলে আমি আমার খাইবারের অংশটি নিজের জন্য রেখে দিলাম